S.T.V. Bangla বাংলা মানবতার পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিচের কাহিনী নামে আপনাদের সামনে আজকেও অতীব গুরুত্বপূর্ণ এবং এমান ও আমলের খোরাক সম্বলিত একটি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যেখানে ময়দানে মাহাশরে আল্লাহ সব তালার সেই বিভৎস বিপদ সংকুল দিনে মানুষ বাঁচার জন্য নানান ধরনের আকুলি বিকুলি করবে কেউ বলবে আল্লাহ আর দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা তোমার কোনো আইন আর লঙ্ঘন করব না আদেশ অমান্য করব না ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক ধরনের ফরিয়াদ আল্লা সবাহনাহ তাল্লার সামনে উপস্থাপন করবে তো অনুরূপভাবে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কামতের ময়দানে চারজন ব্যক্তির বিশেষ ফরিয়াদ থাকবে আকুলি বিকুলি থাকবে সেটাই আজকে আপনাদের সামনে আমাদের প্রাগ্য আলোচক মণ্ডলী উপহার দেবেন ইনশাল্লাহ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে যারা স্টুডিওতে এসেছেন রয়েছেন শেখ ডক্টর এবং আরো রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ এবং রয়েছেন শেখ আব্দ ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক আসুন আজকের এই ঘটনাটি আমরা আমাদের আলহামদুলিল্লাহ রসুলিল্লাহবাদ ঘটনাটি বর্ণনা করেছেন একজন সাহাবি তার নাম হচ্ছে আসোয়াদহু তিনি বলছেন যে রসুল্লাহলাম আমাদেরকে বলেছেন যে চারজন মানুষ কেয়ামতে সে কঠিন দিনে আল্লার কাছে ফরিয়াদ করবে মানে তাদের পক্ষে দলিল পেশ করতে চেষ্টা করবে প্রথম হচ্ছে চাল আসম যে কিছুই শুনতে পেত না দুনিয়াতে সে ফরিয় পেশ করবে দ্বিতীয় জন সম্পর্কে হচ্ছে ওই লোক যে লোক আহমাক অর্থাৎ যে লোক সে কিছুই বুঝে নাই দুনিয়াতে তার বিবেকের মধ্যে সমস্যা আলা আলাভোলা কিছুই জানতো না সে ইয়ে করবে তৃতীয় জন হচ্ছে হারেম এমন বৃদ্ধ যে বৃদ্ধ হওয়ার পরে কি হয়েছে সে বলতে পারে না মানে তার কোনো অনুভূতি ছিল না এরকম আর চতুর্থজন হচ্ছে যে ফাতরাতে বড় হয়েছে ফাতরা হল ইসলামের আগে সে মারা গেছে সে এই চারজন ফরিয়াদ করবে প্রথমজন বলবে যে আল্লাহ যে আমার কাছে যখন ইসলাম এসেছে আমি তো কিছুই শুনতে পাইনি আমি তো কিছুই শুনতে পাইনি যেহেতু কানেই কানেই শুনি না আমি তো কিছুই শুনিনি তোমার বাণীর কোনো কিছুই আমি শুনিনি আমাকে তো তুমি রেহাই দেওয়া দরকার দ্বিতীয় জন বলবে যে আমি তো ছিলাম পাগল টাইপের বাড় হাদিসে আসছে যে আমাকে মানুষ ওঠের বিষ্টা নিক্ষেপ করতো মানে দৌড়েতো বাচ্চারা পর্যন্ত দৌড়েতো আমাকে আমাকে তো ওজন খাই করা ছিল না আমার ওজন তো আপনার নেওয়া দরকার আল্লাহর কাছেটা বলবে তৃতীয়জন বলবে যে আমি তো এমন অবস্থায় পেয়েছি এই সময় আমার বিবেকে ছিল না এ সময় বিবেকে ছিল না সুতরাং আমাকে এবারে ছাড় দেওয়া দরকার চৌত্রদন বলবে আমি ইসলাম পাই নেই সুতরাং আমাকে আপনি ধরতে পারবেন না এই অবস্থায় আল্লাহ তালা বলবেন যে ঠিক আছে তোমরা যদি কোন ঠিকই এটা হয়ে থাকে তো তোমাদেরকে এখন পরীক্ষা করা হবে তোমরা তো রাজি হো যে তোমার পরীক্ষার জন্য রাজি হো তারা পরীক্ষার রাজি হলে আল্লাহ তালা ফেরেজটাকে বলবেন তাদেরকে জাহান্নামে নিয়ে যাও জাহার নামে নিয়ে যেয়ে যে ব্যক্তি জাহান্নামে যাবে হাদিসে আসছে ইয়ে কুন বারদালামান জাহান নামে নিয়ে যাও পরীক্ষা তার জন্য এটা যদি মেনে নেয় তার জন্য জান্নাতে যাওয়া হবে আর যদি না মানা হয় সে জাহান্নামে হয়ে যাবে যে অত্যন্ত সুন্দর একটি চিত্তাকর্ষ খাদি চোটে যে আল্লাহ পরীক্ষা করার পদ্ধতিটা সত্যিকার অর্থে যে তুমি কেমন যদি তুমি আমার আনুগত্যশীল বান্দা হতে যদি সুস্থ সবল থাকতে তাহলে তো আজকে যে হুকুমটা করছে এটা তো মানবেই কিন্তু দেখেন যেটা মানতে পারলো না তারা ব্যর্থ হয়ে গেলো অনেক আমার মনে হয় এই আদিশ থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে এবং বিশ্লেষণাত্মক আলহামদুলিল্লাশ থেকে প্রথমতে যেটা আমরা অবগত হতে পারছি সেটা হচ্ছে জান্নাতের বিষয়টি তহিদের উপরে নির্ভর করে যতক্ষণ পর্যন্ত মানুষের তহিদের স্বীকৃতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ হবে না यदि चो रसुल्लाह आलहीसल्लम एकथा जदानी रब्बीपालक अदा कर उम्मति सबिन आल बेगैर हिसाब आदबार उम्मतर सत्तर हजार मानुष के हिसाब छाड़े आल्ला देवें मकुल्ले आल फल आरो प्रत्येक हजार आो सत्तर हजार एरपर जो वाक्यट आल्लाह रसुल्य हे सुमा सलासाह हाशायत इनमी हसायत रब्बी एर परतिपालक तीन अंजलि मानूस जहां नाम बेर जाननाते दिए देवें क्योंकि ए हादीशाते बोझा जा आल्लाशेष दया क्योंकि जहां नामे चले जायर हादीशाते बोझा जा विचार पूर्व मुहूर्ते ही जर जहां नामे चले जावाह तला जो तीन अंजलि मानूष जहां नाम बर कर ता जहां नामे तरह के देवाई है तर एक पर्याय এরপরেও আল্লাহ রসুল যা বলেছেন তাতে আল্লাহ তালের একটা বিশেষ দয়ার ব্যাপার আছে অন্য বোখারি মুসলিমের এক হাদিসে আছে যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলবেন যে সুপারিশের বিষয়টি বোখারে মুসলিমের হাদিসে এসেছে যে সাহাবিগণ আল্লা রসুলকে সুপারিশ করতে বলবেন আল্লাহ রসুল সুপারিশ করবেন এরপর মোমেন গনকে সুপারিশ করতে বলবেন মোমেনগণ সুপারিশ করবেন তারপর আল্লাহ তালা বলবেন এবার রাসুলের সুপারিশ হল আর মোমেন গনেরও সুপারিশ হলো এবার আমার পালা তা আল্লাহতালা বলছেন বোখারি মুসলিমের হাজি এবার আমার পালা মানে আমার দয়া আল্লাহ তাল্লাহ তার দয়া দিয়ে জানাতে দিয়ে দিবেন। যে কথাটা রাসুলসাল্লা অন্য জায়গাতে বলেছেন যে ইন্ন মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক সতেরি দয়া আহ মিনহা রাহমা তা নোয়াহেদা বনাল জিন্নওয়ালিন তার একটি দয়া সমস্ত প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন মানুষ মানুষজন পশু প্রাণী আর নিরানব্বইটি দয়ালা নিজের কাছে রেখেছেন আল্লাহ এ বাদেহী অমাল কে আমার এই নিরানব্বইটি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিচারের মাঠে আল্লাহতালার একটা বিশেষ দয়ার ব্যাপার আছে তারপরেও যেটা আমরা অত্র হাদিস থেকে অবগত হচ্ছি সেটা হচ্ছে তহিদের বিষয়টি স্বীকৃতির পরে জানলাল একশতটি দয়ার যে বিষয়টি যে আল্লাহ তালার এক দয়ার একটি দয়া আল্লাহ প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছে যেই একটি দয়ার ভাগ পেয়ে আজকে মানুষ পরস্পর ভাতৃত্বাসা দয়া দেখাই কিন্তু আল্লাহ নিরানব্বইটি দয়া নিজের কাছে রেখেছেন এই দয়া দিয়ে আল্লাহ মানুষকে ক্ষমা করবেন অন্য এক হাদিসে রাসুল্লাম বলেছেন যে আল্লাহলা বলেন বিচারের মাঠে পরিমাণ পাপ নিয়ে আর তোমাদের যদি সেরে কি পাপ না থাকে তাহলে আমি তোমাদের সবকে ওই পরিমাণ ক্ষমা উপস্থিতে মাফ করে দেবো এই হাদিসে একটা জিনিস প্রমাণিত হয় সেটা হলো সেরে পাপ না থাকে মানে তৌহিদ এই তহিদের স্বীকৃতি ছাড়া আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ একটি হাদিসের মধ্যে রয়েছে যে নিয়ে যাও ওদেরকে যদি সত্যি এর এরকম হয় তাহলে তারা তোমাদের কথা শুনবে শুনবে তারা সামনে চলে যাবে আর কথা বলা হয়েছে জাহ্নাম আগুনের পরিবর্তে ঠান্ডায় পরিণত হয়ে কেনারায় উপস্থিত আপনাদের সামনে ছোট্ট একটু সময়ের বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা আমাদের ধারাবাহিকতায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণের সঙ্গেই থাকুন আসসালাম রহমতুল্লাহ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 र्शक श्रोता বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমরা যে ধারাবাহিকতা আপনাদের সামনে আজকে পেশ করছিলাম সেটা হচ্ছে কামতের ময়দানে চারজন ব্যক্তির ফরিয়াদ তারা বেঁচে যেতে চাইবে একটি বিশেষ অবস্থাকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ সব তালা সেখানেও রাখবেন একটি পরীক্ষা সুতরাং পরীক্ষাতেই পুরস্কার পরীক্ষাতেই মুক্তি আসুন এ পর্যায়ে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শিক্ষণীয় বিষয় আমরা শুনছিলাম তারা শক্তি সমর্থ বলে যেমন আছে এর পাশাপাশি আল্লাহ ক্ষমার জন্য একটা বাহানা আল্লাহ যখন কারোর প্রতি দয়া করবেন যে অবস্থা উচিলা বের করে আল্লাহ দয়া করবেন এটা আল্লাহ তালা দয়ার বিশালতা প্রমাণ করে পাশাপাশি যেহেতু শেখ আব্দুল শুনলেন আর কোন একটা আমি পড়েই যাব করে তো আল্লাহ এই জন্য সম্মানিত দর্শক বৃন্দদেরকে লক্ষ্য করে বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহান দয়ার দিকটা যেমন আমরা দেখেছি ঠিক একইভাবে আল্লাহ সুবাহ কঠোরতার দিকটাও কিন্তু আমাদের দেখা উচিত কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ তালার এরকম কঠোর নামগুলা এ সমস্ত নামগুলাও কিন্তু আছে যেগুলার অর্থ আল্লাহ তালা প্রচন্ড ভাবে পাকড়াও করবেন আজিজ জেকাম প্রতিশোধ নেবেন অতএব একজন ইমান যেটি করা উচিত সেটা হলো কোরআন এবং সুন্নাকে সামনে রেখে সম্পূর্ণভাবে এবং চলা হালাল পথে চলা। হারামকে বর্জন করে এত কিছু করার পরেও পরিবার চলার চেষ্টার পরেও আমার যে সব সঠিক হবে তা কখনই বলতে পারি না বাকিটুকু আল্লাহ তালা রহমতের উপর ভরসা করিমতির জন্য নিজেকে যোগ্য হিসেবে তৈরি করি আমি মোলটাকে বাদ দিই আমার মূল যে চর্চাটা দরকার আমল করলেন না তিনিও আল্লাহ তালার এই রহমত পেয়ে যাবেন এই আশা আল্লাহ করতে পারেন কিন্তু এরকম আশা করে থাকাটা বোকামি ছাড়ার কিছু না সুতরাং আমরা আজকে আমাদের জীবনে দেখি যে অনেক মুসলিম ভাইরা আল্লাহ তালার হুকুম পালন করার কথা বললে তারা অনেক পেশ করেন কিন্তু সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছে তারপরেও তারা পরীক্ষার সম্মুখীন তাহলে বোঝা গেলো যে দুনিয়ার সমস্ত ওজোর আপত্তি এগুলা দিয়ে চলবে না সামর্থ্য যতটুকু আছে এইটুকুকে ব্যয় করার চেষ্টা করতে হবে যদি না শুনতেন পরীক্ষা করতেন না এমনি জানবে শুনেছেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আল্লাহ কোন রাসুল না পাঠিয়ে কোন আজাব দিবেন না বলবে যে আমার তো নামাজ পড়তাম সহিয়াদিস আসার সালাম বলেছেন আল্লাহ তখন তারা তিনি খুলবেন যে ঠিক আছে দুনিয়াতে যদি তুমি আমার এবার করে দেখা এখন তারা করতে পারবে না ঠিক আল্লাহ তালা ঠিকই প্রত্যেকটি মানুষের আরেকটি হাদিসে আসছে দেখেন যে যখন বলবো যে আমি তো বিশ্বাস করি না बुद्धि नहीं बुद्धि बोका मानस निर्बोध निबोध ए व्यतीत बाकीगुलिर विषय आो एकधिक बोखारी मुस्लिम सहिहदी द्वारा जहाँ प्रमाणित है रसुल सल्ला अल्लम कल के विचार मठे ओ जख्बे जे हमार बरुदे कारो सी ग्रहण करबनाजो आला नफसि शाहेदान मिन्नी हमारा अन्न कारो सी ग्रहण हमें करबना তখন মুসলিম গ্রন্থের এক বর্ণনায় এসেছে আলাইসা বি আ আমি কি সাক্ষী হিসেবে যথেষ্ট নয় আল্লাহ বলবেন তারপরে বলবেন অবিল কেরামিল কাতেবিনা সহুদা এসব লেখক কি সাক্ষী হিসাবে যথেষ্ট নয় এরপরেও ফাইর দাহ হাদ কালামা মেরারান যতবার আল্লাহ বলবেন আমি কি যথেষ্ট নয় ফেরেস্তাগুন কি যথেষ্ট নয় ততবার পাল্টাও বলবে যে না আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না তখন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বিচারের মাঠে বলবে তাহলে আজকে তুমি নিজেই তোমার জন্য তার মুখকে শিলে করে দেওয়া হবে ওয়ুক আললে আর কানে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ বলা হবে আমতেকি এখন তুমি কথা বলো ফা তামতে কবে আমলেহি তার সব কর্মের কথা তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য তোমাকে নিয়ে আমি কত তর্ক বিতর্ক করলাম আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো এই বোখারি মুসলিমের বর্ণনাগুলিতে বোঝা যাচ্ছে যে যদি বিবেকহীন মানুষ না হয় বিবেক থাকে এবং তার যদি অন্য অন্য শক্তি ক্ষমতা থেকে থাকে তাহলে তার বিচারের আরো পদ্ধতি আছে সেইগুলি পদ্ধতিতে সফলতা অর্জন করলেই জানা জানা সুতরাং এখানে আরেকটা সাক্ষ্য আমরা পাচ্ছি হচ্ছে যে আখেরা শুধু যে এখানে কোনো পরীক্ষা হবে না তা কিন্তু না ওখানে একটা বড়ো ধরনের পরীক্ষা আল্লাহ তালা অবস্থায় রেখেছেন সময় অবস্থা অনুসারে তিনি পরীক্ষা করবেন আমরা দেখতে পাই যে কখনো আল্লাহ তালা বন্দার অনেক লম্বা গুণা তিনি বলবেন যে এটি তুমি স্বীকার করো বন্দা করবে আমি স্বীকার করি আল্লাহ বন্দাকে সহজে মাফ করে দেবে যত বেশি দলিল প্রমাণ পেশ করতে যাবে তত বেশি পড়ে যাবে আশার বলেছেন যে হাদিসটা এটা আসলে নির্ভর করে যেই মুনাাকাশা করা হবে সেই বিপদে পড়বে কারণ এত হিসাব দিয়ে কেউ পার হতে পারবে পারবে না এখানে আপনার কথাটা মানে ওই দয়ার কথাটা বলতে গিয়ে আবার আরেকটা কথা বলছি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ুদনি আল মুমিনা যারা আসলকে আল্লাহ যাকে জান্নাত দেবে মনে করবেন তাকে আল্লাহ তাআলা কাছে করে নেবেন ওয়া ইয়াতনি ফ আলাইহি হ্যাঁ আমার পাপ আমি চিনতে পারছি তখন আল্লাহ তালা বলবেন যে সাঁতার তো আল্কা ফিদ্দ নিয়ে এবং অনেক কিছু আমরা জেনেছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে শেষ মেশ যে কথাটা আসবে এটা হচ্ছে যে আমরা যদি শাহী আকিদ এবং তহিদ এর যদি আমরা থাকতে পারি এবং শিল্প মুক্ত আমরা জীবন পারি তাহলে আল্লাহ পাক হয়েছে গুণাহার বান্দাও যদি ইমানদার হয় তাহলে তাকে হয়তো কিছুদিনের জন্য জাহান নামে হয়তো শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে থাকতে হবে তারপরে সেখান থেকে পবিত্রি করে তাকে নিয়ে যাওয়া হবে এই আমাদের উচিত আগে যারা আসছে তাদেরকে আমরা সবাইকে জাহার নামি বলতে পারবো না যাদের সম্পর্কে নসান এসেছে যে তারা শিরিক করেছে তাদের সম্পর্কে শুধুমাত্র আমরা বলতে পারিনি এমন কি তাদের ব্যাপারে ভালো ইয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের আখ কি খবর এটা জানা যায় না এটাতে প্রমাণ হয় যে তারা আলহামদুল্লাহ আলোচনা করা আল্লা রহমত পাওয়ার জন্য একজন ইমানদারের যা যা করা হিদে বিশ্বাস হওয়া ইমানকে মজবুত করা আল্লাহ রহমত যে সমস্ত বিষয় টেনে আনে সে কাজগুলো আমার করা দরকার এবং আল্লাহর হবে আর সেটারই নাম হচ্ছে ইমান তাহিদের উপরে অকট্য বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা এহাদি সে আলোকে আমরা যে বিষয়গুলো অবগত হলাম সে বিষয়গুলো আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা এটা অনুশীলন করব এটা আমরা পালন করে আমরা খালেস তৌহিদি আকিদা সম্পন্ন ইমান আমাদের মধ্যে ধারণ করে আমরা আমলে সালেহ করব বাকি আল্লাহ ফাক তিনি যদি রহম করেন তিনি যদি দয়া করেন ইনশাল্লাহ আমরা জান্নাত প্রাপ্ত হব। আল্লাহর কাছে এই দোয়া রেখে আজকে আপনাদের কুশল কামনা করে এখানেই আমাদের এই আলোচনা পরিসমাপ্ত করছি সবাই ভালো থাকুন लकारद के, के ना निश्चर जकत् दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगाउंट नंबर शून्य बारे इमेल कर এবং জাহান্নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাহেদ আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত ১১টায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায়